এই কথাগুলাকে প্রতিফলিত করা এটি হল সবচেয়ে বড় উদ্দেশ্য বিদায়ের সমস্ত যাই ঝামেলার টিকা জরুরতের টিকা বিলকুল জরুরত দাবায় ছোট বাচ্চারা আল্লাহ আমাদেরকে আমল করার চৌক দান করার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিল্লাজি খালা খাল খলা ودحى الأرض بمشيته ورفع السماء بغير عمد لكدرته الأحد السمد الذي لم يتقل صاحبة ولا ولد وخلق الخلق وأحساهم عدد وقسم رسك فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم لا تأخذه الكنة ولا نوم والصلاة والسلام على حبيبنا المحطفى الذي جعله رسوة للناس رحمة للعالمين بشيرا ونذيرا دائيا إلى الله بإيمه وفراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا ملكم من ذكر أو أنسى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم بأحفن ما كانوا يعملون وقال رسول الله صلى الله عليه وسلم توبى لعبد جعله الله بالساحة بالخير وفقلاكا بالشر أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মা ওরা বায়ু নারী পুরুষ নির্বিশেষে দুনিয়াতে যদিও নাকি নারীর ক্ষেত্র ভিন্ন শরীর পুরুষের ক্ষেত্র ভিন্ন অনেক আল্লাহ নারী পুরুষে পার্থক্যতা দান করছেন কিন্তু একটা সমস্যার ব্যাপারে পুরুষ যেরকম সম্মুখীন নারীও এরকম সম্মুখীন একটা মাসলা পুরুষেরও যেরকম নারীরও এরকম সেটা হলো আখেরাতের মাসলা আখেরাতের মাসলা যেরকম পুরুষ সম্মুখীন হবে নারীও এরকম সম্মুখীন হবে এটা হলো প্রথম মাসলা যে আখেরাতের মাসলা আর দ্বিতীয় মাতলা হলো যে আল্লাহ সাথে নেওয়া আল্লাহকে রাজি করা আল্লাহ সাথে নেওয়া এটা যেরকম পুরুষের প্রয়োজন এরকম নারীরও প্রয়োজন আল্লাহকে সাথে নেওয়া ব্যতীত না পুরুষের জীবন বলতে পারে না নারীর জীবন বলতে পারে কারো জীবন বলতে হইলে গড়তে হইলে আল্লাহকে সাথে নেওয়া ব্যতীত বিকল্প কোন রাস্তা নেই এই জন্য এই দুই সমস্যার সম্মুখীন যেরকম পুরুষ এরকম নারী দুই মাতলা যেরকম পুরুষ এরকম দুই নারী একটা হলো হলো সাথে আল্লাহ আর দুনিয়ার সিস্টেম যেটা আল্লাহ দুনিয়ার করে দিতেন এর ব্যতিক্রম কখনো হয় নাই আর কখনো হবে না দুনিয়া তো কেটেই যাবে কেন আখেরাতটা দুনিয়ার থেকে বিলকুল আলাদা কৃতক বিদা আল্লাহ জালালুহ আমা আলোচ্য বিষয় ছিল আখেরাত দুনিয়া কোনো আলোচ্য বিষয় ছিল না এই জন্য কোরআন হাদিফের কোন আলোচ্য বিষয় দুনিয়া না কোরআন হাদিফের আলোচ্য বিষয় হল আখেরা দুনিয়ার সম্বন্ধে তো আল্লাহ আল্লাহ রসুল এতটুকু দেখো এই দুইটা যদি সমাধান আর আল্লাহ যদি তোমার সাথ হয়ে যায় তাহলে দুনিয়ার ব্যাপারে আল্লাহ পক্ষের ওয়াদা হলো তোমাদের মন মতো মন চাহি দুনিয়া তোমাদের পছন্দ মতো দুনিয়া আমি তোমাদেরকে দিয়া দিত পছন্দ মতো হায়াত এবার তর্জমাই হইল সুখী জীবন না হায়াত এবার তর্জমা হইল যে তোমার পছন্দের জীবন তোমাকে প্রত্যেক মানুষের মা ও বোনেরা বায়ুদস্ত বুজুরবো প্রত্যেক মানুষের ভিতরে একটা স্বপ্ন থাকে যখন বাচ্চা থাকে তখন এক ধরনের স্বপ্ন ভিতরে থাকে যখন একটু বড় হয় ঠিক নারীর ভিতরে থাকে পুরুষের ভিতরে থাকে দুই একটা উদাহরণ হিসাবে আমি বলি যখন একটা ছেলে বড় হয় একটা মেয়ে বড় হয় মেয়ের ভিতরেও স্বপ্ন থাকে मात्राद हल है যদি এরকম এরকম হয় তো ওই তাদের স্বপ্ন আঁকা স্বপ্নের তাদের পছন্দের সন্তান আল্লাহ তাদের কোলে দিয়া নেই সমাজে থাকে তখনও সে আঁকতে থাকে আত্মীয় স্বজন যদি আমার সাথে এরকম এরকম হয় তাহলে আমার জন্য ভালো হয়েছে পছন্দ করে যে আত্মীয় স্বজন আমার সাথে এরকম হওয়া চাই আত্মীয় সাথে ওরকমই বানায় দেন যেখানে তাকে পাশে প্রতিবেশী থাকে সমাজ দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের একটা স্বপ্ন আঁকা দিলে আছে সবার একটা আশা থাকে আকাঙ্ক্ষা থাকে স্বপ্ন থাকে পছন্দ থাকে ভায়াত অর্থ হইল আল্লাহ আল্লাহ রসুল বলেন যে তোমাকে জীবন দিব কিরকম তুমি তোমার পছন্দের তোমার পছন্দের বাহিরে কিছু হবে না ওই গরিব সাহাবীর মত আমি তো গরিব কিন্তু বিয়ে করে হবে কি কিন্তু আমার কাছে আছেই এক কাপড় এক কাপড়ে কে রাজি হবে কিন্তু তার পছন্দ ছিল এক কাপড়ে রাজি হইলে আল্লাহ যেন আমাকে দেন তা আল্লাহ ওরকমই স্ত্রী মিলিয়ে দিতে এক কাপড়ে দুজন দিনের পর দিন কাটতেছে স্ত্রীর মুক্তি বাহির করতেছে আমি কিন্তু জান্ন স্বামী জিজ্ঞাসা করতেছে তুমি কিভাবে জাননাথি বলে কেন আমি যে সবর করতেছি আর দুনিয়া আখেরাতে সবচেয়ে মিঠা ফলই হলো সবরের ফল ওটা তো ডেলি খেটেছি আর ওইটা জার প্যাটে যাবে আল্লাহ জান্নার্থী আমি তো স্বামী কম তার ভিতরে আমিও একজন আর শুকুরের বদলা জান্ন আমিও জান্নাতি তো বলতেছে চিন্তাই নাই দুজনের মোট ফুর্তি জানাতি পুরা করবো দুনিয়াতে হয়না কি আছে তো মাও ভনেরা বাইও দুজোর করো এক মাসম দুই মাসলা যেরকম পুরুষের এরকম মহিলা আল্লাহ আছে আমাকে যদি তুমি সাথে নিয়ে নিতে পারো কালকুল সব তোমার হয়ে যাবে সব তোমার মসজির অধীন হবে মসজিদ তোমার মর্জির ওদিন হবে মসজিদ বোঝেন তো বাচ্চারা মসজিদ করে না তোমার মর্জির ওদিন হবে সব তোমার ইচ্ছার ওদিন হবে এমন কি তোমার পছন্দের সব কিন্তু তোমার মসজিদ ওদিন তোমার ইচ্ছার ওদিন তোমার পছন্দের অধীন ওদিন এই জন্য সাহাবাহিক রাম এই জিনিসটাকে দেখা গেছে ওনাদের নারীও দেখাইছেন পুরুষও দেখাইছেন নারী দেখাইছেন स्वमी जो स्त्री के मार मत बोले तो तीन तलाकारे कथा बोला फिलते कने তো قوله হুজুর সামর কাছে আসছে রাবি আল্লাহ তাআলা আবু সিরা রাসূলুল্লাহ এটা তো জাহেলিয়াতের প্রথা আমাদের কোরআনের ভাষায় এটাকে জেহার বলে জেহার এটা তো জাহেলিয়াতের প্রথা আর ইয়া রাসূলুল্লাহ আপনার দুয়ারে আসছে আপনি আমার জন্য একটা ভালো ফয়সালা করালেন ব্যবস্থা করালেন আমার এতগুলো বাচ্চা যদি বাচ্চা না থাকতো তো আমি আপনার কাছে আসতাম না এখন যদি আমি বিয়া হই আপনারটা ফয়সলা করে রসুল বলতেছে দেখো আমি ফয়সলা কি করে করব এটা তো চিরাচুরিত চিরা আসতেছে এই ফয়সালে যে তোমার সাথে এক তিন তালাক গেছে আয়াত নিয়ে চলে আসে আল্লাহ एकजुन माओ घनला राजी नल्ला सबको मर्जी मतदान मतलब चाहिदा मत तुमार नक्शा मत हो तु महिला जो आल्ला के बोलो तक फैसला पाठिया दी से ना चिर दिन हराम तरतीब करते তোর রাস্তায় দাঁড়া করে অমর রবি শাসাইতে ছিল ওই মহিলা যে তোর তো উমরু উমরু কইতো তুই আজকে উমর হৈসত এখন আমির উল মিনি আমার কোন খবরই নাস না সাথে যারা ছিল অর্ধ জাহানের বাদশাকে রাস্তার ভিতরে দাঁড়ায় এরকম কথা বলতেছে দেখেন না কেমন কেমন কথা বলতেছে বলতেছিল পুরী চিনো মানে আরে তো চিনি না বলে আল্লাহ পর্যন্ত শুনতে যার কথা আল্লাহ শুনে তার কথা অমর না শুনে যাবে কোথায় এই বুড়ি যদি মৃত্যু পর্যন্ত আমাকে এখানে দাঁড়া করতে থাকে এটা যেরকম মহিলা সম্মুখীন আরেক পুরুষ ও সম্মুখীন প্রত্যেক দুনিয়ার বাচ্চা বাচ্চা এটার সম্মুখীন কেন আমাদেরকে আখেরাতে আখেরাতে আর দ্বিতীয় হলো আমাদের তার পছন্দের এই জন্য আদিফে আছে কোরআনে আছে আল্লাহ শোনো শোনো আমি যদি সাথে অনু সব তোমার সব তোমার পছন্দ মতো হবে তোমার কি পছন্দ মতো তোমার ইচ্ছা মত তুমি যেরকম চাও এরকম হবে তোমার পছন্দের মসজির আমাদের পছন্দের এক কদমো আমরা চলতে পারব না এই দুইটা জিনিসই হুজু নারী পুরুষকে বুঝাইছিলাম সয়া লক্ষ ভিতরে নারীও ছিল পুরুষও ছিল বাচ্চাও ছিল এমন না যে শুধু পুরুষ ছিল নারী ছিল না বা এমন না যে শুধু নারী ছিল বাচ্চা ছিল না না আবার কাকে বাচ্চা কেউ আল্লাহ রসুল বুঝাইছেন যার কারণে আবু জাহালকে কথল করছে দুই বাচ্চা ঠিক না হ্যাঁ কে কথল করছে দুই বাচ্চা দুই বাচ্চা কতল করছে আল্লাহ রসুল বাচ্চাদেরকে এরকম বুঝিয়েছেন যে বাচ্চা পর্যন্ত আল্লাহর জন্য চানা হয়ে গেছে এরকমই একটা কিস্তা আপনাদেরকে শুনাই বেলাল রাজি আল্লাহনকে যখন হুজুর সাসাম নিয়ে আসছে স্বপ্নে দেখায় যে মদিনা আসো তো মদিনা বসির সবাই ঘিরা ধরছে আল্লাহ রসুল কে আরে বেলালকে বেলাল বহুত পরে মদিনা আসতো আল্লাহ রসুল তোমার মুখের গেছে আমরা আবার ওই দিনটা আনতে চাই যে তুমি আগান দিবে হুজুস ইসলাম উপস্থিত ছিল তুমি আগান দিতা একটা পরিবেশ ছিল আজকে কমসে কম ওই পরিবেশটা আবার একবার টাকা করতে চাই। কিন্তু সবাই হাত পাও ধরার পরও বেলাল রাজি আল্লাহ রাজি ছিল না আগানের জন্য আমার দ্বারা সম্ভব না কেন সম্ভব না আমি যখন আশাদু আল্লাহ ইহা যখন আগানে বলবো আর আল্লাহ রসুলের জায়গা শূন্য দেখবো তা আমি বেলাল এটা শুইতে পারবো না মদিন আল্লাহ ভাবছে যে বেলালকে দিয়া তো আমরা বইলা বেলালকে দিয়ে আগান দেওয়ানো যাবে না তালাশ করো কাকে বললে কাজ হবে সবাই সিদ্ধান্তে পড়ছে যে হাসান হুসাইন কে যদি বলা যায় আর এই দুজনকে আগান শোনা নানা জমানা তো বলছে দেখো তোমাদেরকে না করতে পারবো না তাহলে আমি জানতাম তোমরা হুজিস ইসলামের সাথে কতটুকু সম্পর্ক ছিল আল্লাহ রসুলের কলি টুকরা আল্লাহ রসুলের মাথার তোমাদেরকে না করতে পারবো না আগান যখন শুরু করছে আমাদের কানতে কানতে সব ঘর থেকে বাহিরে আছে এটা আমার বোঝানোর উদ্দেশ্য না উদ্দেশ্য যে আল্লাহ রসুল যেরকম মহিলাদেরকে বুঝেই চান সিদের পুরুষকে বুঝেই চান বাচ্চাদেরকেও বুঝিয়েছেন এই কথাটাই বাচ্চাদের পর্যন্ত কিরকম পরিবেশ তৈরি করছে এটা বোঝানোর উদ্দেশ্য তো এক বাচ্চা মার কুলে বসা ছিল মা যখন কানতে ছিল বাচ্চা বারবার দেখতে ছিল আর বাচ্চা স্বভাব মার কান্না দেখলে নিজের কান্না ধরে রাখতে পারে না হয়তো কানবেন এলে মাকে কে জিজ্ঞেস করবে কাগ কেন মা কে জিজ্ঞাস করতে কেন জমানার পরিবেশ তো ফিরে আসলো তোমাদের চোখে পানি আসলো মন ঠান্ডা হইলো তুমি আমাকে বলো আমাদের নবী কবি ফিরে আসবে আমরা কবে দেখব আমাদের মন কবে ঠান্ডা হবে পরিবেশ আল্লাহ রসুল বাচ্চাদেরকে বুঝেছেন এই জন্য মা ও কথা কথা তো আমরা মহিলা আখেরাত সবার জন্য সমান আখেরাত সবার জন্য সমান আর আল্লাহকে সাথে লওয়া ছাড়া কোন নারী কোন পুরুষ আজকে আমাদের সমাজ চলতেছে চলে যেতেছে দিন কাটতেছে কিন্তু কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমার মসজির কিছু আমার কাছে আছে বা আমার পছন্দের কিছু আমার কাছে আছে একজন ঘরে বলতে পারবে না না স্বামী বলতে পারবে না স্ত্রী বলতে পারবে এমন কি বাচ্চারা পর্যন্ত মুখে কথা বলে যে আমাদের পছন্দ মতো আব্বা আম্মা হয় নাই এটাও আজকে আমাদের সমাজে বলে যে আমাদের পছন্দের আব্বা আম্মা না আমার বাপ যেরকম আমি পছন্দ করি ওরকম আমার বাপ আমার সাথে ব্যবহার করে না আমার বাপ বলে আমি যেরকম পছন্দের সন্তান আল্লাহর ওরকম সন্তান আমার ভাই কারণ এই যে এই জন্য আল্লাহ আল্লাহ দুটা মাতলার সমাধান দিয়ে গেছে বলছে দেখো আখেরাতের মাতলা হল করা ছাড়া আখেরাতের কারো কোনো জায়গা হবে না আল্লাহ বলে আখেরাতের সমস্যা সমাধান করা ছাড়া তুমি আখেরাতে আইসা তোমার কোনো সমস্যার সমাধান হবে না তোমাকে নিক্ষেপ করা হবে আখেরাতের সমস্যা সমাধানের ক্ষেত্র দুনিয়া আর সাথে পছন্দের কোন জিনিস কোরআনের ভিতরে একটা আয়াত আছে আল্লাহ এক একজনে এক এক রকম তকজমা করে যে আল্লাহ দিকির দ্বারা দিন শান্ত হয় আসলে এটার পারফেক্ট তরজমা হইল বলে আল্লাহকে সাথে নেওয়া ব্যতীত তোমার কোন জিনিসের ভিতরে সান্তনা পাবে না আর আল্লাহকে যখন তুমি সাথে নিবা তো সর্বক্ষেত্রে তুমি সান্ত্বনা পাবা তাৎমাইন্য মানে সান্ত্বনা তোমার বিতর শান্ত থাকবে বাইরে শান্ত থাকবে সান্ত্বনামূলক জীবন তোমার কাছে চলে আসবে এটাইল এটা যে আখেরাতে সমস্যার সমাধান করতে চায় আল্লাহকে সাথে নিতে চায় আর চার মাধ্যমে পছন্দমূলক জীবন দুনিয়াতে সে যেন কাটাইতে পারে সদা সর্বনা সান্ত্বনার পরিবেশ তার সামনে বিরাজমান থাকে এটার জন্য আল্লাহ আল্লাহ দুটা পদ্ধতি একটা হলো নবুয়তওয়ালা জিন্দিগি নবুয়ালা নবুয়ালা নবুয়ালা জিন্দি বোঝেন হ্যাঁ নবুয়তওয়ালা জিন্দিগি বোঝেন আমাদেরকে শিখাইয়া গেছেন যে জিন্দিগি যে জিন্দি সাহাবাই কালাম হুজুলের কাছে শিখছেন হুজুল আসার আগেও সাহাবা কালামের অস্তিত্ব ছিল এরা হয়তো মক্কা ছিল নালে মোদিন এসে কেউ এই দেশে ছিল কেউ ওই দেশে ছিল সবাই দুনিয়াতে ছিল কিন্তু আল্লাহর নবী যেই জীবন এদের ছিল যেই জীবন এদের কাটতে ছিল আল্লাহ রসী এদেরকে জিন্দিগি উপহার দিতে যে জীবনের নাম হলো নবু কি জিন্দি আল্লাহ রসুলকে আল্লাহ বলে আল্লাহ রসুলের জিন্দি তোমাদের জন্য নমুনা তোমাদের জন্য নমুনা আল্লাহ রসুলের জিন্দি এই জন্য সাহাবা ইকলাম হাসির ভিতরের পর্যন্ত হুদুলামের খেলাফ করতে চাইতাম না কোন স্বাভাবি পা একটু বেশি বাহির হয়ে যেত এতটুকুই মুসকি হাসি বেশি জুড়ে হাসলে দাঁতগুলা সত্যি হইত দেখা যেত যে মুখটা ভিতরে ঝলমল ঝলমল করে হাসি পর্যন্ত আল্লাহ রসুলের খেলার কোনদিনের ভিতরে আল্লাহ নিজে বলতে নিমান আমাকে পাইতে চায় আমার লোকের সম্পর্ক চড়তে চায় হ্যাঁ কি আমার সময় তো না শীতের দিন আসলের সময় গরিব থেকে গরিব জন্য অর্থ দরকার নেই সোসাইটি দরকার নেই শিক্ষা দরকার নেই খুব উচ্চ লেভেলের হওয়ার দরকার নেই মহিলা হওয়ার দরকার নেই হাই এডুকেটেড হওয়ার দরকার নেই দুনিয়ার কোন দিক দিয়ে উচ্চ হওয়ার দরকার নেই গরিব থেকে গরিবও পারে যেমন ম্যারাজে যাওয়ার সময় এক জায়গায় গেছে আর আগে বাড়তেছে নাচের বুয়ার কাহিনী আল্লাহ রসুলকে শুনাই এর মেয়ের বালক মেয়ের চুলের পরিপাটি সকাল সন্ধ্যা ইসরায়েলের মেয়ে কিন্তু আল্লাহ লোকের সম্পর্ক ছিল আল্লা কে চিন আল্লা তার পরিচয় ছিল পরিচিতি ছিল হাতের থেকে চিরুনি বিসমিল্লা বইয়া উঠেছে তারা অনেক মেয়ে জিজ্ঞাসা করছে এটা আবার কোন রবের নাম নেই বিসমিল্লা আবার কোন আল্লাহ আমার আব্বাই তো বড় খোদা তুই বলছে না না না তোর আব্বা বড় খোদা না তোর আব্বাকে চেয়ে বানাইছে ওই রবের নাম একজন আল্লা আছে যে তোমাকে বানাইছে ও সেই খবর তোকে কে দিল বলে ওইছে আমাকে চুলকড়িপাটি করে কাজের মেয়ে দিতে আসো ওই তোমাকে এই দুরাতা কে দিল আমাকে দিচ্ছে রু যখন বাহির হয়ে গেছে লম্বা কাহিনী শিশু রু যেতেছে কে বলতেছে মা ভাই পাইস না পাও ফিসায় যেন না যায় দুঃখিত হইস না আমার বিচ্ছেদের কারণে সময়ের ব্যাপার অল্প সময়ের পরই আমরা ওইটা কোথায় ওই রুম ওই কথা বলতে বলতে উঠতে যখন দুই সন্তান বিচ্ছেদ গেছে চোখের পানি আর না উপরে দেখতেছে আর কাঁদতেছে উপরে কি দীক্ষা কাটতেছ কেন আমাকে বলো স্বীকার করো প্রভু মানুষ ছেড়া দিব নোমাকে তো বলছে ওই তুমি আল্লাহ তুমি আমারে ছেড়া দিব না তোমার লোক আমার লোকের একটা পরিচয় যে আছে পরিচিতি আছে এটা ভুলে দিব না তুমি নারাজ হই না এরকম সেরাম কুঠি নারাজ হোক আমার কিছু আসে জানা তুমি নারাজ হয়ে গেলে আমার দুনিয়া যাবে ধরুন বলতে এবার তোমার পাল আশা বলে আশা একটা আছে আমারও রুব যখন বাইরে যাবে দুই বাচ্চার আমার হাড্ডির মাংস এক কবরে তোমার আশা পুরা করা হবে ওই কবর থেকে আল্লাহ রসুল বলতে আমার জন্য বিশেষ তো জীবনে রাখতে বলছে না না না যেই এই কবরের পাশ দিয়ে যাবে সেই সুখ পাবে আর এই সুখ রান কেমন কন্ত চলতে থাকবে এটাই আসলে মা ও ভনের ভাই দুস আমাদের মাতলা আল্লাহ কোনোভাবে আনা যাবে না পছন্দের জীবন আনতে হলে আর শান্তনার জীবন পাইতে হইলে একমিনান এটাকে আরবিতে একমিনান বলে সান্তনার জীবন বা শান্ত জীবন অশান্তির কোনো ছোঁয়া এই জীবনে নাই ওটা যদি পাইতে হয় তা আল্লাহকে সাথে লওয়া ছাড়া কোন বিকল্প রাস্তা নেই আর দ্বিতীয় আখেরা সবার সামনে সম্মিলিত মাত্রা এটা সবার এটাকে সমাধান করিয়ে দিতে হবে এ বেটি তো আল্লাহর কাছে মরারও কোন হুকুম নাই যে মরো না ভালো না মরবে তো ঠিকই কিন্তু আল্লাহ বলে তোমার মৌ মৌ হিসাবে গণ্য হবে না তোমার মৌঠ মৌধ হিসাবে গণ্য হবে না বলে আসলা তো আসলা কিন্তু হাতে বেড়ি পুড়ে আসলা আসলা তো আসলা কিন্তু হাতে আসামি হয়ে আসার তো কোনো আসা না এটা আসা হ্যাঁ কি বলেন আসামি হয়ে আসা কোনো আসা নাকি মেহমান হয়ে আসা হয়ে যাও আসা আসামি হয়ে আসা তো কোনো আসা না কি বলেন আল্লাহ বলে এই জন্যই বলছে আসামি না হবে না মরা হিসাবে গণ্য হবে না এই জন্য আখের হাতের মাত্রা হল করতে হইলে কি লাগবে একটা হইল নবুবতলাগি গড়ে বাইরে প্রত্যেক মানুষের জীবনে নবুয়তওয়ালা জিন্দিগি আর নবুয়তওয়ালা জিন্দিগি জিন্দিগি তে আনতে হইলে যেটা ওটা হলুয়ালা মেহান বস্তুর মেহনত কেন কেন বস্তুর মেহনত বস্তু আমাদের ঘরে আনার জন্য সাজানোর জন্য ঠিক না কি সোপা যে আলমারি এগুলোর পিছনে মেহান্ন আসে না এখন যেরকম খবরের কাগজ দিয়ে ঘরের ভিতরে কি করে না কি মিলে চক খবরের কাগজ মিলে পরে সুন্দর ডেকোরেশন করে না চক লাগে চক পাউডার লাগে এই সব মিলাইয়া এটারে বানায়া বলে এটা কিসের জন্য আমার ঘরে সাজানোর এই মেহান্ন নবু একটা মেহান্ন কেন আর এই মেহান্নারা আল্লাহ রসুল বলে দিচ্ছেন মহিলারা মহিলাদের ভিতরে মেহান্ন করবে পুরুষরা পুরুষের ভিতরে মেহান্ন করবে যার দ্বারা নবুয়ালা জিন্দিগি ঘরে ডোকলে দুনিয়ার আসবাব পত্র পরে দেখা যাবে সাহবা গ্রামের ঘরের ভিতরে কোন আসবাবপত্র ছিল না আপনি দেখেন কি ছিল আমিরুলের ঘরে কি ছিল তালু যখন মারা তো ওনার ঘরে কতটুকু আসবাব ছিল এটা লিস্ট কিতাবে আছে পুলিশ যখন দুনিয়ার থেকে চলে যান আল্লা রসুলের আমাদের আম্মা জানদের ঘরে কতটুকু আসবাব ছিল এটা প্রত্যেকের ঘরে কতটুকু ছিল এটা আছে কি কি দেখেন কি কি ছিল বলে আমাদের ঘরে ওই ঘরগুলা গুলা দ্বারা নবুতি জিন্দিগি দ্বারা সাজানো ছিল ঢোকলেই আগে নবুতি জিন্দিগি দেখা আসবাব দেখাই যেত না যার কারণে ওই ঘরে দুটা জিনিস ছিল শুকুর ছিল হ্যাঁ দুই টুকরি ফল সবসময় থাকতো প্রত্যেকের ঘরে একটা শুকুরের একটা সবরের শুকুরের আর শবরের আর যেই দুটেই হলো প্রত্যেক ঘরের ভিতরে পছন্দের জীবনের সুখ শান্তি জীবনের সিঁড়ি হয়তো এই সিঁড়ি দিয়ে নামে নাহলে ওই সিঁড়ি দিয়ে হয়তো সবরের সিঁড়ি দিয়া কিছু নামে মেলে কি শুকুরের সিঁড়ি দিয়া নামে আর এই সিঁড়ি শুরু হইতে আল্লাহ বন্দা বান্দির ঘরের ভিতরে আল্লাহর ওইখান থেকে নাইমা আসছে সিঁড়ি ওইখান থেকে নেমা আসছে সেই জন্য মামনদের মেহান্ন ঘরের ভিতরে হবে পুরুষদের মেহান্ন কি হবে পুরুষে হবে বাহিরে হবে বাহিরের মহল ভিতরের মহল এই দুইজনের ডানা একটা পুরুষ একটা মহিলা পুরুষ ভিতর মহল এবং জিন্দেগি কে তৈরি করবে নবুতি বানাবে বাচ্চাদের নিজের স্বামীর ঘরের ভিতরে ওটা কি সামনে রেখা মা ওরা ওটাকে সামনে রেখা আগামী নয় তারিখ থেকে আল্লাহ পাক এই কথা সারা দুনিয়ায় প্রচুর সারা দুনিয়া জমা হয়ে পড়ছে টঙ্গি ইস্তেমায় এই কথাগুলো সারা দুনিয়ার মানুষের কানে কানে নর নারী সবার কানে পচুক এটাকে সামনে রাখা সারা দুনিয়ায় নয় তারিখে টঙ্গি ইস্তেমায় জমা হবে সারা দুনিয়ার মানুষ আছে আমরা কি করতে পারি বলে এই আমাদের জিন্দগিতে আসুক সারা দুনিয়ার মানুষের জিন্দগিতে আসুক বলে আমরা যেটা এখন করতে পারি যে আমাদের বিতর্কত মহলে তারাই আমাদের সাথে সাক্ষাৎ হবে এদেরকেই বলে মা বোনদেরকে এখন আমরা অল্প কয়েকটা কাজের উপরে উঠাইতে পারি এক নম্বর তো যে আমরা স্তেমার পরে বা স্তেমার আগে লম্বা সময় হলে স্তেমার টিকা নিয়ে স্তেমার পরে আমার মহারাম পুরুষের সাথে যাদের কয়েকবার তিন দিন লেগে গেছে দশ দিন লেগে গেছে এরা তো চিল্লার জন্য তৈরি হইতে পারে আর যাদের বিলকুল লাগে নাই দিন লাগাইতে পারে আর যাদের কয়েকবার তিন দিন হয়ে গেছে তিনবার তিন দিন হয়ে তারা দশ দিন ২০ দিনের জন্য এস্তেমার ঠিকা হোক বা এস্তেমার পরের ঠিকা নিজের মহারাম পুরুষের সাথে নাম দিতে পারে আর যেটা আমাদের করতে হবে যাদের সাথে আমাদের সাক্ষাৎ হয় তাকেই মার কথা বইলা এই কটা জিনিসের উপরে উঠানো সালাতুল হাজতের উপরে উঠানো এস্তেমার জন্য হাজাতের নামাজ পড়া আল্লাহমাকে কামিয়াব করে পঁয়ষট্টি হাজার গ্রাম পঁয়ষাটি হাজার গ্রামের জন্য জামাত পিয়া দেন সারা দুনিয়ার যত দেশ আছে প্রত্যেক দেশের জন্য একাধিক জামাত পিয়া দেন প্রথমতই হাজাতের নামাজ পড়া দ্বিতীয় লোক বেশি বেশি দোয়া করা। কামিয়াবির জন্য কামিয়াবির জন্য রোজা র আবার এটাও হইতে পারে জানলা যদি সমর্থ দিয়া থাকে তো ইস্তেমাকে কামিয়াবি করার জন্য টান খয়রাত করা আর মা ও শুধু আপনারা করবেন না আলহামদুল্লা সারা দুনিয়ায় বহুত দেশ আছে যে দেশের ভিতরে মা বোনরা এইভাবে থিকা হজের থেকেই এরা শুরু করে এই জন্য আমরা এই টর্তিবে যখন মেহনত করবো ইনশাল তা আল্লাপ ওই দুই জিন্দিগি আমাদেরকে নবুতওয়ালা জিন্দগি দিয়া দিবেন যার আল্লাহ আমাদের সাথ হবে আখের আকের মাত্র আল্লাহ আমাদেরকে ভালো দিবে দেবে ইনশাল্লাহ এখন দোয়া হবে তারপরে আমরা তস্কিল পুরা করে এখান থেকে উঠবো এর আগে কেউ উঠবো না দোয়ার পরে তাস্কিল করবো আগামী সপ্তাহ